দ্য মুসলিম ক্লাস পডকাস্টের ফোর্থ এপিসোডে ক্যামিতান ভির হোস্ট হিসেবে সবাইকে স্বাগত জানাচ্ছি আর আমার সাথে বরাবরের মত কো হোস্ট হিসেবে আছে আশিক আর আমাদের আজকের গেস্ট আমরা আগে ফেসবুকে অ্যানাউন্সমেন্ট করেছিলাম যে আমাদের গেস্ট হচ্ছেন আজকে শেখ আব্দুল্লাহ মাহমুদ ভাই উনি হচ্ছেন বাংলাদেশের আচ্ছা ওনার পরিচয় যাওয়ার আগে আগে আরো সাথে পরিচয় করে দিই যিনি গতবারও ছিলেন আগের পর্বগুলোতে তিনি হচ্ছেন মাহবুব ভাই আচ্ছা তো আব্দুল্লার মাহমুদ ভাই কেমন আছেন ज शुरू करपिका सबेक्ट जेटा और शुरू करा दर कहो स्पेश আমার একটা জিনিস আমার একটা প্রবলেম ম্যাজিকের সমস্যাটা বা জিনের সমস্যাটা যে লং টাইম ধরে আমরা সাফার করতেছি অনেক ভাই সাফার করতেছে কিন্তু সবাই জানি কিন্তু ট্রিটমেন্ট হবে না বরং মানুষ সচেতন হবে জিনিসটার ব্যাপারে বিকজ এটা এমন একটা জিনিস এটার ব্যাপারে আমাদের ইগনোরেন্স চরম মাত্রায় ব্ল্যাক ম্যাজিক এবং জিনের যে বিষয়টা প্লাস এটা ট্রিটমেন্টটা একেবারে বলা চলে যে একেবারে রং একটা ওয়েতে চলে গেছে বিকজ রুকিয়া সারাইয়া যেটা সেইটার সম্বন্ধে আমাদেরকে একেবারে কম আমরা আসলে ভুল মানুষের কাছে যাচ্ছি বেসিক্যালি আমরা এখন বাস সেট পাবলিক ট্রান্সপোর্টে দেয়ালে এখন নাকি টিভিতে পর্যন্ত অ্যাড আসতেছে এই যে বিভিন্ন এই ধরনের রুকিয়ার সলিউশন হিসেবে বাট মোস্ট অফ ফলস বা অ্যাকচুয়ালি করাপ্টেড বা রং ওয়েতে করে দুজনকে আমি চিন্ত রাখি কিন্তু দেখা যাচ্ছে উনি এত ব্যস্ত সময় যেতে পারতেছেন না আলহামদুলিল্লাহ শেখ আব্দুল মাহমুদের ইয়েটা যে অ্যাপ্রোচটা এটা মাঝমোর ইনশাল্লাহ বেনিফিটিং বিকজ উনি ফেসবুক একটা গ্রুপ খুলেছেন সেখানে মানুষ প্রবলেম গুলো একটার পর একটা পোস্ট করতে পারে প্লাস উনি রুকিয়া সেন্টার খুলেছেন বাংলাদেশি এইটার একটা নতুন একটা ডাইমেনশন আমরা পাচ্ছি আলহামদুলিল্লাহ তো এইটার ব্যাপারে আজকে আমরা আমরা কথা বলবো যে আসলে প্রবলেমটা কি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 हमें चेषा करबो जतटुक मानुषो इनशालाब्दुल महमूद भाईर का सरसरी सुनले आशा करी जो भाई बोरा सबा खूब उपकृत हो बी रेफार करते विषय गलहमदिल्ला सो प्रथम जो प्रश्न आसने हमारा माथा आटे मैजिक नहीं जैजिकर इस्यू तो फार्टे ना जा विषय एरक बर्तमान टाइम कथा आसे जो सायस एंड टेक्नोलॉजी समय আমরা এখন সব কিছু কথাবার্তা তোমরা বুঝতো না এখন সবকিছু একটা সায়েন্টিফিক এক্সপ্লেনেশন আছে এখন অনেকে কিন্তু ইভেন মুসলিম স্কলারদের মধ্যে আপনি তো জানেন কিনা কেউ কেউ একটা সার্টেন একটা গ্রুপ যারা এটাকে কাইন্ড অফ অস্বীকার করে তারা অনেকে বলে যে ম্যাজিক আসলে নাই বা ম্যাজিক আসলে রিয়েল কিছু না ম্যাজিক আসলেটা কি আমাদের স্কলাররা আমাদের সারাফরা আমাদের যারা ইয়ে আলেমরা এই ব্যাপারে আসলে কি বলেন যে ম্যাজিকটা আসলে কি এবং এটাকে অ্যাকচুয়ালি এক্সিস্ট করে কিনা কোন ব্যাপারে আন্ডারস্ট্যান্ডিংটা ওনার কিভাবে বুঝতে পেরেছেন জাদুর অস্বীকার করার বিষয়টা জাদুর অস্বীকার করার বিষয়টা মানে শুধু বর্তমানেই না বর্তমান সময়ে যারা অস্বীকার করছে ব্যাপারটা এরকম না পূর্বে মোতা জেলারাও অস্বীকার করত তারা বলতো যে জাদুটা শুধু চোখের ধাঁধা বাস্তবতার উপর জাদুর কোন ইফেক্ট নাই তারা মানে ব্যাপারটা অস্বীকার করত সেটা কথা তারা জিন যে মানুষকে আশ্রয় করে এই বিষয়টা অস্বীকার করত তো কিন্তু মানে জাদুর বিষয়টা মূলত মানে জাদু বিষয়টা এত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 সবচেয়ে বেশি আমরা ইউজ করে লাস্টের দিকে একটা আছে যে যারা সুদ খায় ওদের এক্সাম্পল হচ্ছে আহ তাদের মতো না এটা জিনের ক্ষেত্রে জিনের আর জাদুর ক্ষেত্রে যে হাতটা ব্যবহার করা হয় মানে প্রমাণ যাহুর প্রমাণে সবচেয়ে বেশি যেটা বলছেন যে সুলেমান কুফি করে প্রথমে বলছেন যে তারা সে শাস্ত্রের শাস্ত্র অনুসরণ করত যা হয়ত আমরা সুলেমান আলিয়ালামের শাসন আমলে সুলাইমান আলাইসালামের কালে চর্চা করত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 কোরআনের শুরুতে আল্লাহ তালা মানে মুসলমানদের জন্য যখন মুসলমান উদ্দেশ্য করে যখন শুরু করছেন তখন ওখানে আল্লাহ শুরুতেই বলছেন যে আল্লাহ তো এখন গাইবে বিশ্বাস করা এটা তো আমাদের ইমানের অংশ সুতরাং আল্লাহ আল্লাহ রসুল যা বলছেন সেটা চোখে দেখি না দেখি সেটা আমাদেরকে মেনে নিতে হবে তো জাদুর ব্যাপারটাও প্রথমত এরকম যে যদি কেন বিশ্বাস করব প্রথম কথা বলবো যে আছে আছে বিশ্বাস করেন এরপর বিষয় হচ্ছে যে যারা আল্লাহর অস্তিত্ব স্বীকার করেন না অথবা মানে ধর্ম মানে না কাত্রিরা তাদের মধ্যে তারা যদি জাদুয়ার শিকার করে তাদের ব্যাপারে মানে স্বাভাবিক আমার মত হচ্ছে যে তাদেরকে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 মানে স্বাভাবিক ভাবে দেখা যাচ্ছে দুটা পাথর কিন্তু একটা একটাকে আকর্ষণ করছিল লোহাকে আকর্ষণ করছিল কিন্তু মানে তার মধ্যে যে কিছু আছে স্বাভাবিক চোখের দেখা বোঝা যাচ্ছে ঠিক না যে চুমকে এছাড়া আছে যা ইনফায়ার্ড তো স্বাভাবিক চোখের দেখা দেখা যায় না তো বুঝতে হলে আমি এক্সাম্পল দিই মনে করেন যে একটা কাফের হোক মুসলিম হোক এই যুগের হোক আগের যুগের হোক হ্যাঁ বলে মানুষ যে আমি আমার মাকে ভালোবাসি তুমি যে ভালোবাসাটা তুমি দেখাও করে এটাই বলে যে ভিতর কিছু একটা আছে অতটা আসলে এটা খুব হাস্যকর হয়ে যায় যখন কেউ বলে যে জাদু তো দেখা যায় না জিতো দেখা যায় না দেখা যায় না মানে তার কোনো ইফেক্ট নাই আমরা কিন্তু আসে বলে অবশ্যই ফার্স্ট মানবো সত্যি বলতে হ্যাঁ আচ্ছা তো ভাই আপনি যেটা বললেন যে আহ কোনটা বলেন যে সুলেমান ইসলাম কুফরি করেনি সো বেসিক্যালি ব্ল্যাক ম্যাজিকের সাথে যারা তারা কিন্তু একটা লিঙ্ক করে আহ সুলেমান আল কাইন্ড অফ তো আমি যেটা জানি যে আল্লাহ তালা ওই জিনিসটাকে এখানে রিফিউট করতেছে যে ওমা কাফার সুলাইমান কুফরি করেনি সো অ্যাকচুয়ালি ব্ল্যাক ম্যাজিকের আর মনে করেন এই যে একটা এটা একটা অ্যাপ্লাই করার মতো একটা জিনিস এটা অ্যাপ্লাইড সায়েন্স যদি বলেছে এই জিনিসটা মানুষ শিখলো থেকে মানুষের মধ্যে প্র্যাকটিসটা যে এটা করলে এটা হবে একটা মানুষের প্রাইভেট একটা মনে করেন অরিজিনটা কোথায় জাদুর মানে যে শুরু হয়েছে জাদু কবে থেকে শুরু হয়েছে তা মানে এখনো পরিষ্কার না মানে আমিও এখনো ফুল কিনারা পাইনি একদম প্রথম জামানার নবী সুর দিককার নবী আদম আলাইস্লামের পরে কিছুদিন পরে সালে আলাইসাল্লামের সম্ভবত উনার ব্যাপারেও কোরআনে আছে যে উনার কমরা জাদু জাদুকর হওয়ার অপবাদ সম্ভবত সালে আলাহিসাল্লামত মানে তিনি একদম মানে মানব সভ্যতার সুর দিককার নবী তাই না মানে আরেক নবীদেরকেও অপবাদ দিয়েছে যে তার মানে এই এই ঘটনাগুলো যখন দেখি কোরআনে তখন আমার মনে হয় যে সম্ভবত পৃথিবীতে মানুষরা বসবাস করার আগে তো জিমরা সব বসবাস করত। तो संभवत तक जदुर चर्चा चले मना जदुर मैं कैक प्रकार जदुरु तो एक हे मंत्र आबृत्तिरकम कि बला जाए जेटे के पृथ्वी गुप्त रहस्यम किसुजे शब्दा सत बार बोल कारो सामने गुगत हो जाए तो एगल किस मानुषर পূর্ব থেকে আসতে আর কিছুটা আহ শতান যেহেতু মানুষকে সর্বক্ষণ পর্যবেক্ষণ করে তখন কিছু কিছু আমি বলবো যে জাদুর জাদুর যে জাদুর জ্ঞানটা মেনলি শয়তানদের কাছ থেকে আসছে আচ্ছা এখন মানে এখানে ওই ফেরস্তা অভিযানের ভূমিকাটা কি মারুত দুই ফেরস্তার বিষয়টা হারত মারুতের বিষয়টা ব্যাপারটা এরকম যে ওই মানে সব মুফাসিনে কিলাম ইবনে বলেন অথবা মারিফুল কুলানি বলেন সবগুলোতে ব্যাপারটা এরকম আসছে যে ওই সময় আচ্ছা এখানে একটা বিষয় ক্লিয়ার করি আমি হারুত ঘটনা কিন্তু সুলাইমান আলিয়ালামের সময়ের না মানে আয়াতটা পড়তে এই আয়াতটা পড়তে গিয়ে মানে মানুষ মনে করে যে এই সুলাইমান সময় হারুত মারুদ আসছিল হারুত মারুদ সম্ভবত সুলেমন আলাইসালাম একটু আগের অথবা হারুত মারুতের সময় এই জাদুর বিষয়টা নিয়ে বেশি আলোচনা হয়েছিল আর হারুতারুতের ঘটনাটা সুলমান আল ইসলামের আগে হওয়ার কারণে আমি কয়েকটা বলি একটা হচ্ছে যে উমায়ুন আল আলাকাইনি যা নাজির হয়েছিল ব্যাবিলনে হারুদ মারুতের হারুদ মারুদের উপর তো ব্যবিলনিয়নের যে সভ্যতা এটা তো সুলেমান আগের প্রথম বিষয়টা দ্বিতীয়ত হচ্ছে এখানে আল্লাহ তালা বলছেন সেটা শিক্ষা দিত যা হারুদ মারুদরা যা নাজির হয়েছিল তার মানে ওই সময়ে যার যারা নবী ছিল ও তাদের মুজিজা মুজিজাটা আর হচ্ছে জাদুকরদের জাদু এই বিষয়টা মানুষদের একটা মানে ধোঁয়াশা বা মানে কনফিউশন জাতীয় কিছু একটা গেছিল তো তাহলে তাহলে এটা করার জন্য এই বিষয়টা তো তখন দুজন দেখো তাহলে বুঝবা যে এটা জাদু আর যদি এরকম হয় মানে ওনারা মানুষের সামনে ক্লিয়ারলি বলতো আর কি যে জাদু নিয়ম কারণ বলতো কি মানে সব কিছু বিস্তারিত বলতো এবং বলতো যে এ থেকে বেঁচে থাকো কি মনে হয় এরকম ছিল কিনা ভাই যে শয়তান জাদুকর তো মানুষ কনফিউজ ছিল যে আসলে কি হচ্ছে মানে বলতেছে মানে ফ্রেস্তাদেরকে পাঠা হয়েছে পাঠানো হয়েছিল যে মানুষ জাদুকরদেরকে দেখে মুভি মনে না করে তাদেরকে দেখে মনে না এখন তো জাদুকর মানে কেতাবিজ দেখতেছে দেখতেছে আল্লাহের কিছু মনে করা তো মানে পাঠানো যেন মানুষ মানে আল্লাহ প্রের প্রেরিত মনে না করে মূল মনে না করে তাদের জাদু শক্তিকে যেন গাভি শক্তি বা কুটগতির শক্তি মনে না করে মসজিদার মনে না করে মানে জাদু আর মসজিদার পার্থক্য বা চেয়ার করা এই করার জন্য মসৃণের আচ্ছা এই জাদু আর মসজিদের পার্থক্য এটা আসলে আমরা মানে এখন যদি আমি যে আসলে এক্ষেত্রে দেখতে হবে সার্বিক সে যদি কথাবার্তারা যদি শরীরতের মুহাফিক মনে হয় এটা এটা প্রথম ক্রাইটেরিয়া যে তার কাজকর্ম আমল আখলা কেমন এটা একটা বিষয় দ্বিতীয় দেখতে হবে যে সে যে কাজগুলো করছে সেটা মানে কি পদ্ধতিতে অনুষ্ঠিত পদ্ধতিতে কাজগুলো করছে এক্ষেত্রে সম্ভবত তার স্ত্রী তাবাড়িতে পড়ছিলাম যে জাদুকর যদি বলে মানে দাবি করে যে আমি মসজিদ বা এটা কারাম বা এরকম যদি দাবি করে জাদুকর তাহলে সেটা জাদুয়ার কাজ করে না তার সম্ভবত আমি তার স্ত্রী তাবাড়িতে পড়ছিলাম অথবা মার্কি করেন পর এটা একটা পয়েন্ট হতে পারে যে জাদুপাকে জিজ্ঞেস করে যে আপনি এটা করতেছেন এটা কি সহি করতেছেন আপনি লিখতেছেন করতেছেন সে যদি দাবি করে যে না আমি এটা করতেছি আমি অনেক কাছে গেলে জিজ্ঞেস করা হয় আপনি এটা করতেছেন এটা কি না এটা আমি শাস্ত্র করে সাধারণ শিকার করে তাহলে এটা একটা পয়েন্ট পয়েন্ট হতে পারে দ্বিতীয় কি বলছেন আমার কাছে মনে হয় যে আপনার আমি আমার মাথা থেকে ঠিক আছে আপনি বলতে কার আমার জিনিসটা ভালো ভালো কোনো আহ হবে সে আহ হয়তো সাধারণত আল্লাহর কোনটা দেখাচ্ছে আমার হিসাবে এটা কারণ জাদু করে ভালো কাজ করা যায় কিনা আমি এটা নিয়ে একটা কোয়েশন আছে আপনার কাছে যে এটা পরে করব দাঁড়ান বাট আমার কাছে মনে হয় জাদুটা আসলে ভালো কোনো কিছু আনে আমি আমি শুনি নাই আমার কাছে মনে হয় যে এটা এটা দিয়ে আমরা বুঝতে যে হচ্ছে আল্লাহর কোন সাহায্য করার জন্য ক্ষতি করেছি যে যখন জাদু করা হচ্ছে তখন আহ কোরআন করা অথবা আজান দেওয়া আজান দেওয়া হলে বা কোরআন করা হলে তখন ওখানে জাদু সাধারণত করা হয় সেখান মানে এটা একটা পয়েন্ট হতে পারে যে জাদু যখন করছে বা ওরকম উপর যে ভরপুর সেরকম হ্যাঁ দেখা যায় যে অনেক কবিরাজের উপর জিন আসে তো বলে যে দেয় তো এক্ষেত্রে আজান দিতে শুরু করা অথবা শৈতান থেকে আশ্রয় চাওয়া যেরকম আউজ্লাহ মাতিল্লাহ এরকম কিছু পড়া তাহলে যদি মানে শৈতান রুলি হয় তাহলে এর প্রভাবে পালাবে অথবা চিল্লা বা অজ্ঞের হয়ে যাবে একটা তার অনিচ্ছায় সেটা প্রকাশ হয়ে যায় এরকম কোন বিষয় কি আছে নাকি সে ইচ্ছাকৃত করতে পারে যে সে বলল এখন এটা হোক এরকম হলো সে তার ইচ্ছায় হয় নাকি অনিচ্ছায় হয়ে যায় সাধারণত কারা মতো যাদের মানে যাদের থেকে কারণ প্রকাশ পায় সাধারণত তারা ইচ্ছাকৃত হবে বা মানুষকে না যে কোনো নবীদের ক্ষেত্রে ওনারা ডাইকা ডাইকা মসজিদ দেখায় না কারণ এরকম যে অপারগ হয়ে যাচ্ছে তখন আল্লাহ তাহলে আহ বা বিশেষভাবে সহায়তা করতে কারণ ব্যাপারটা সাধারণত এরকমই কিন্তু যারা মানুষদেরকে ইয়া দেখে অথবা খুলে বসে অথবা আচ্ছা এখন একটা প্রশ্ন করি সেটা হচ্ছে আপনার আহ তিনটা জিনিস আছে আমি যেটা জানি একটা হল যে সেহের বা ম্যাজিক একটা হচ্ছে ধরা আর একটা হচ্ছে আইন হ্যাঁ এখন আহ যেহেতু আচ্ছা এটা একটা ব্যাপার করে আমাদের লিসেনার ভাই বোন যারা আছেন সেটা হলো আমরা বলি ওঝা একটা বলি রাইট যে ঝাড়ফুক করে এখন আমি শায়ককে পরিচয় দিতে করে কারণ ওঝা শব্দটা শুনলেই একটা নেগেটিভ একটা কনটেশন আসে বিকজ মোস্ট অব দা আমাদের এগুলো সো আমরা পরিচয় দিব রাখি হিসেবে উনি একজন যিনি করে রুখিয়া মানে হচ্ছে ঝাড়ফুক झारफुक शब्द इच्छा करुकिया क्वेश्चन करते हम যেহেতু একটা কানেকশন আছে রাইট মানে জিন ধরলে শরীর ভিতরটুকে পড়লাস তিনটা জিনিস সেটা ম্যাজিক বা সেহের বা কালো জাদু যেটা বলি সেটা দুই নাম্বার হচ্ছে চিনে ধরা তিন নাম্বার হচ্ছে আইন বা বদমজি এই তিনের মধ্যে আসলে ডিফারেন্সটা কি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 সম্ভবত সামসলাইভেশন ভাই ডাবল স্ট্যান্ডার্ড করছে যে মানুষের নেগেটিভ বা এরকম যে মানুষ কোনো কিছু দেখছে বা কোনো কিছু শুনছে শোনার পর তখন ওনার মধ্যে মানে এটাকে বলা যায় অজুব বা আশ্চর্য হওয়া অনেক অনেক আশ্চর্য হয়েছে অথবা অনেক খুব বেশি পছন্দ হয়েছে অথবা বলতে পারেন যে খুব হিংসা লাগছে এই সাধারণত তিনটা ক্ষেত্রে সাধারণত নজর মানে এই দৃষ্টি করে তো এটা কিভাবে হয় আল্লাহ বলছেন যে মানে যদিও বলা হয় এটা নজর কিন্তু অন্ধ মানুষের নজরও লাগে তো মানে মানে এটা ফসলে বড় একটা ফিলিং মনের একটা ইফেক্ট আত্মার ইফেক্ট আত্মার প্রভাব বলা যাবে আর এখানে একটা মজার বিষয় হচ্ছে যে মানুষের বদনজর লাগে জিনের বদনজর লাগে মানে আছে এটা সম্ভবত পূর্বে জিন এবং মানুষের বদনজর থেকে আশ্রয় দোয়া করতেন পরে যখন সুরাত সুরা ফারাক শুরু করুন সুরাদারাক দিয়ে দোয়া করা শুরু তো বলতে পারেন অথবা দূর থেকে দেখে খুব জ্যালাস খুব আশ্চর্য এ প্রভাবিত হয় জিনিসটা সেটা মানুষ হোক পশু পাখি হোক অথবা এমনি সাধারণ কোনো বস্তু হোক এর দ্বারা ক্ষতিগ্রস্ত এটা হচ্ছে আর জিন রাষ্ট্র ব্যাপারটা এরকম পারে যে আছে এটা হচ্ছে শরীরের কোন একটা অঙ্গে ঢুকে আছে জাস্ট মধ্যে মানুষের পায়ের মধ্যে ঢুকে আছে এটা পারে যে জিনটা মানুষের পায়ের মধ্যে ঢুকে আসে এই অঙ্গটা অচল হয়ে মানে এর স্বাভাবিকভাবে বলা যায় যে অনেক দরিল আছে হাদিস আছে এরকম বলছেন মানুষের রোগে রোগে চলাচল করে রক্ত যেভাবে চলাচল করে অনেক রক্ত চলাচলের জায়গা আছে তো সত্য এভাবে এক একটা অঙ্গে ঢুকে সাধারণত এরকম এভাবে পর্যা হয় যদি পায়ে ঢুকে তাহলে পাটা প্রচুর ব্যথা হয়ে থাকে অথবা পাওয়াচল হয়ে থাকে এরকম থেকে ভাবে। আসল হয় সেটা হচ্ছে যে ব্রেনে টুকে থাকে সেখান থেকে ইমোশন কন্ট্রোল করে যখন ইচ্ছা রাগায় দেয় যখন ইচ্ছা মানে পাগলের মতন দৌড়ানো শুরু করে মানে ইমোশনটা কন্ট্রোল করে আর ব্রেনের উপর মানে ব্রেনে টুকে থাকার ক্ষেত্রে এক্ষেত্রে মাঝে মধ্যে এটাও এটা মানে ফুল বডি পজিশনে রূপ নিতে পায় মানে মানে যেটা তৃতীয় উপকার যে মানুষ ভাবে আমরা যেটাকে জিন ধরা বলি যে শরীর জিন ধরে আছে জিন হাত নড়াচ্ছে আর কি তো তিন প্রকার তো এখন হচ্ছে দৃষ্টিতে বলা হয় যে দিন ধরছে প্রমাণ কি তাহলে এটা যথেষ্ট প্রমাণ আছে কোরআনে আছে হারিসা আছে যেমন কোরআনে আছে আল্লাহ হয়েছে আল্লা তারা মানে এমন ভাবে এমন ভাবে দাঁড়াবে যে শয়তান তাদেরকে আসর করে পাগল বানায় দিয়েছে এত খাব হুসাইপানু মিনাল মাস মাসুন ভর করে মাসুল জিন ভর করা করা তো ওখানে আছে বিষয়টা তো হাদিস তো আছে হাদিস একাধিক হাদিস আছে যে একজন বাচ্চা কোন বাচ্চাকে নিয়ে আসছে আলাইসালামের কাছে তখন সাল্লাহিসাম পিঠে বাচ্চা পিঠে বলছে আল্লাহ বের তো এরকম অনেক সাবি আছে যে বলছে এক সাবি আছে উসমানী নাবিলা আসরে যে ঘটনা তো সাল্লাহ ইসলামকে বলছে আমি নামাজ পড়তে আমার কি হয় সামনে চলে আসে আর ভুলে যেতাম কি মানে ঠিক থাকে না বুঝতে পারছে তখন কাছে ডাকছে দেখার তখন ঢুকে থালা দিছে আল্লাহ শত্রু বের হয় আমি আল্লাহর বলছি তখন মানে তিনবার করছে এটা তারপরে ভালো হয়ে গেছে মানে যে আল্লাহ শত্রুকে বের হতে বলতেছে তাহলে তোমার ভিতরে কিন্তু কেউ একজন আছে নাহলে তো বিরত করবে না তাই না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 আমি তোমাকে ভয় পাই না বিষয়ে জিন ধরার বিষয়টা স্বীকার করানোর পূর্বে আসে জিনের অস্তিত্ব স্বীকার করা এখন কেউ যদি জিনের অস্তিত্ব স্বীকার করি হ্যাঁ কোরআনে আছে সুরা একটা আছে জিন্দা ছিল সাল্লাহিসামের কাছে কোরআন শুনতো কাছে দাওয়াত নিয়ে গেছেন মাদ্রাস ঠিক আছে হ্যাঁ স্বীকার করি কিন্তু সেই কে অস্বীকার করা একটা প্রবণতা সবকিছুকে চোখে দেখতে চাওয়ার প্রবণতা এখান থেকে মনে জিনিসটা হ্যাঁ আচ্ছা আমার ছিল যে হ্যাঁ এখন বিষয় হচ্ছে যে মানে যদি আমরা বলি যে গায়ে বিশ্বাস করি আল্লাহর কথা বিশ্বাস করি সুস্থের কথা বিশ্বাস করি তাহলে এখন যেহেতু কোরআন হাদিসা আছে সুতরাং এটা মেনে নেওয়াটাই মানে কর্তব্য হবে যেহেতু আমরা গায়ে বিশ্বাস কথা বিশ্বাস করি সুতরাং এটা মেনে আমাদের কর্তব্য আচ্ছা ভাই এখানে তো আমাদের বিপরীত একটা যে একটা গ্রুপ হচ্ছে মানে জিন দেখতে না তাই স্বীকার করবে না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 জিনদের চেয়ে মানুষরা আলাবে সম্মানিত এই জন্যই তো তাদেরকে বলা হয়েছিলাম তিনি মুসলিম তারা মানে আমাদের কাছে আত্মসমর্পণ করতে আসার আগেই তার সিংহাসনটা কে নিয়ে আসতে পারবে তো তখন ওখানে একজন ইফিদ বলছিল এটা পুরানের এই ঘটনা কলাইফ্রি তুমিনাল জিনিয়ানাটিকা বিহি কবলা আপনি যেখানে বসে এখান থেকে উঠে দাঁড়ানোর আগে আমি তার সিংহাসনটা নিয়ে আসতে পারবো তো মানে খেয়াল করেন মধ্যে জাতি না হচ্ছে অনেক বড় দ্বৈত জাতীয় বা অনেক শক্তিশালী তারা ইফিতরা উঠতে পারে তো এটা জাল উদ্দিন সৈদ আছে আর এছাড়াও মানে বেশ স্কুলার বই মানে জাতির কুকার গুলো তো টিফিনটা বলছিল যে আপনি এখান থেকে উঠার আগেই আমি নিতে পারবো তো আরেকজন বলছে কি আরেকজনের কথা বলছে আল্লাহ তাহলে একজন বললো যার কাছে কিতাবের জ্ঞান ছিল আপনি চোখের পলক ফেলার আগে আপনি এই যে পলক ফুলতেছেন জাস্ট আপনি পলক ফেলার আগে আমি সিংহাসনটা নিয়ে আসতে পারবো খেয়াল করেন মানে তার বৈশিষ্ট্যতা তারা শুধু বলছেন যে তার কাছে কিতাবের গেল ছিল সেই ফ্রিদ না সে অনেক বড় শক্তিশালী জিন্ট তার কাছে কিতাবের এল ছিল তারপরে বলছেন কি আল্লাহ আলাম্মা হায়ামবে বলছেন যখন তার সামনে দেখল শিলাসনটা সে বললটা আমার বলছে যে আনবো তো এখানে দেখতে পাচ্ছি যে জিম শক্তি তো বেশি হয়ে গেল এখানে তাই না আয়াতের মানে এই ঘটনায় দেখতে পাচ্ছি তো তবে হোক মানুষের শক্তি হোক জিনিস শক্তি এটা আল্লাহর শক্তি আর আচ্ছা বিষয় যে যদি আমি বলি যে পাখি উঠতে পারে ঠিক তাহলে কিন্তু আপনি স্বাভাবিক বলবেন হ্যাঁ পাখি উঠতে পারে অথবা যদি বলি যে পানির মধ্যে থাকে পানির মধ্যে দিয়ে বছর থাকে পানিতে করে স্বাভাবিক মনে হবে যদি বলি যে জিন উঠতে পারে জিনির মধ্যেও থাকে দুস্বপ্ন দেখা শুরু হতে পারে আমাদের কাছে যে আল্লাহ জিনকে সৃষ্টি করেছে আল্লাহ তালা পণ্য সৃষ্টি করছে তো আল্লাহ পাখিকে যদি শক্তি দিতে পারে জিনকে দিতে পারে এটা অবাক কিছু মানে অনেক বড় কিছু পাখিও তো উঠতে পারে উঠতে পারে সিম্পল বিষয় তো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 সাথে কোনো ঝামেলা হয়েছে এই কারণে অথবা জিন কোন মানুষকে পছন্দ করছে এই কারণে সব হয়ে মানে নিজের থেকে ইচ্ছা করে কেউ তাকে ফোর্স করেন সে করছে এটা বুঝার সাধারণত যে জিন ধরা আর জাদু মানে একটু জাদু করতে এটা কয়ভাবে হতে পারে একটা হচ্ছে যে কিছু ক্ষেত্রে জাদু ক্ষেত্রে যে সম্পূর্ণ জিন ছাড়াও হতে পারে যেমন সল অবস্থানের ক্ষেত্রে হয়েছিল যে সল অবস্থা কিভাবে জাদু করছিল সলসল মাথা চুল নিয়েছিল এরপর ওটাকে একটা খেজুর গাছের খোসার সাথে পেঁচায় ওটাকে মন্দ্রতন্ত্র পরে পানির মধ্যে ডুবায় রাখছিল তো এটা এক্ষেত্রে জিনের সাহায্য না হয়নি এরকম হতে পারে জিনের সাহায্য ছাড়া আর কিছু কিছু ক্ষেত্রে এরকম হয় যে জিনের উপরেও জাদু করা হয়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 কিছু কিছু জিন আছে যারা একটু শক্তিশালী যারা যেমন একটু বলা হলো ইফতের কথা তো তাদের যে একটু দুর্বল আছে মারিত আছে তারপরে আর আরো মানে অন্যান্য জিনের তো এক্ষেত্রে যারা একটু শক্তিশালী জিন জাদুকাররা এরকম জিনের পূজা করে শক্তিশালী জিন বা বড় শয়তান এ পূজা করে তো এক্ষেত্রে তখন জাদুকার যদি কোনো প্রয়োজন হয় তখন তাদের কাছে অনুরোধ করে যে আমার একটা দরকার আছে আমার একটা কাজ আছে তো এটা করা লাগবে শক্তিশালী জিন যেটা থাকে তোমার একটু বড় নেতা জিন সে তখন তার কাউকে পাঠায় পাঠানোর ক্ষেত্রে কখনো কখনো এরকম হয় যে জিনের জাদু করা হয় তাকে নিজের হজনকে বাধ্য করে মানুষের মধ্যে করে দেওয়া হয় জাদুর মাধ্যমে এটা একটা এটা হতে পারে আর যে জিনকে হুমকি দেওয়া হয় যে তুই যা ওর ঘর কর তুই আমার কথা শোন না শুনলে তোর এটা কি একটা জিন আরেকটু মানে যে পাওয়ারফুল জিন আর এটাই বেশি বেশি হয় সাধারণত এই জন্য আপনি আহ যখন কোন জিনী রুখিয়া করতে যাবেন তো এরকম ক্ষেত্রে কখনো কখনো এরকম হবে যে জীবনে চ্যান যেতে পারবো না গেলে আমাকে জাদুকর ম্যারেফিল্ডে অথবা চিকিৎসা করাটা যত সহজ কেউ যদি জোর করে পাঠায় বা জাদু করা হয় এক্ষেত্রে চিৎসাটা করা একটু মুশকিল হয়ে যায় আচ্ছা তো বিষয়টা তাহলে এরকম কিনা যে শয়তান তাকে পুরস্কার স্বরূপ হেল্প করে কাইন্ড অফ বিষয়টা এরকম যে হ্যাঁ তুই আমার বাদ করছ আমি তোর কথা মতো বা এর জন্য আমি একটা মানুষের করলাম বিষয়টা কি এরকমটা বাংলা ইয়াতে তো একটা প্রবাদ বাক্য এরকম আছে যে হয়তো মন্ত্র সাধন নইলে জীবন পতনে যাতে একটা প্রবাদ তো ব্যাপারটা এরকম যে জাদুকরদেরকে অনেক কষ্ট করতে হয় চল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন এরকম মানে শয়তান হবে ওখানে খাইতে হয় ওখানে থাকতে হয় যত রকম গুণ আছে সবকে দিয়ে করায় এত কিছু করার পর তখন শয়তান যদি মানে সন্তুষ্ট হয় আর ইবাদতে তখন বলে যে ঠিক আছে তোমার একটা সাহায্য করবো বাংরামি লেভেলটা বাড়ে মানে তার ইবাদটাকে আসলে বাড়াইতে হয় যদি হ্যাঁ বলি আরকি যত বেশি নোংরামি করবে তত বেশি সে হেল্প পায় তো মানে কন্টিনিউলি তাকে নুনরামি লেভেলটা বাড়াতে হয় আমি এরকম শুনছিলাম যে কখনো যে ময়ার জায়গার মধ্যে শুয়ে থাকে এটা একটা লেভেল হয়তো আরেক লেভেলে গিয়ে তাকে হয়তো কোরআনের আয়তের মধ্যে আহ মনত্যাগ করতে হয় এ ধরনের কাজও করে জিনিসটা মানে ইবাদতের মতো আমার ঠিক খেয়াল করছে না তো মানে অনেকে কিন্তু ফেরেস্তাদের নাম ধরে শির করে যেরকম অনেক তাবিজের মধ্যে দেখা যায় যে আল্লাহ কি আমাদের এরকম জিজ্ঞেস আমার একটা না তো ফেস্তাদের কালে তারা জিজ্ঞেস করবে যে মানুষটা তোমাদের ইবাদত করতে পারে তোমার কি বলো না বলবে যে না মানুষরা আমাদের ইবাদত করত না তো মানে এটা করার নেই রায় তেমন ঠিক হাত আচ্ছা তার মানে জিনিসটা তো আমরা কি বলতে পারি যে ম্যাজিক করা বা ম্যাজিসিয়ান যে সে আসলে কাবের হয়ে গেছে হ্যাঁ তা তো অবশ্যই কারণ তো বলছে যে যে জাদু করে যার জন্য জাদু করা হয় আহ যে সুলক্ষণ কুলক্ষণ নির্ণয় করে যার জন্য করা হয় তারা কেউ আমাদের মধ্যে না আচ্ছা ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যায় আর কি তো এছাড়াও আরো আছে যে বলছে যে মানে কাছে যাওয়ার ব্যাপারে আছে না যে যে জ্যোতিষের কাছে গেল মানে যে প্রথম যেরকম চল্লিশ দিন তার না এটা ঠিক আছে আর একটা হাদিস আছে যে জ্যোতিষের কাছে গেল এবং তার কথা বিশ্বাস করি হাজি যে জ্যোতিষের কাছে গেল এবং তার কথা বিশ্বাস করলো ধর্মকে অস্বীকার তো যাওয়াটাকে বলছে কুফরি এখন তাহলে বুঝতে হবে যে জ্যোতিষী জ্যোতিষী সে নিজে কথা তাই না এখন বিষয় হচ্ছে যে মানে জ্যোতিষবিদ্যায় কি একটা এটা তো হাতে আছে আহ আবুল শরীফের হাদিস আছে যে জ্যোতিষবিদ্যার যে কিছু অংশ শিক্ষা করলো সে জংস শিক্ষা করলো সে জ্যোতিষবিদ্যার যতটুকু বাড়াবে সে জাদুবিদ্যার ততটুকুই বাড়বে তো বুঝা যাচ্ছে যে এটা একটা জাদু প্রকাশ আমি দেখছি জিজ্ঞেস মহিলার উপর জিন আসে জিন আসার পর তাকে কিছু জিজ্ঞেস করলে কোথাও কার খোঁজ জিজ্ঞেস করলে বলে দেওয়া হয় বলে দেয় তারপরে মানে তদ্বিভাবে বলে দেয় করতে হবে তো বলছে যে এটা কি জায়দাচ্ছে কিনা আমাদের বলছেন যে এটা গণক মানে যেটা করে সেটা তো গণক উনি কিছু গ্রন্থের রেফারেন্স যে এটা তো যেটা গণকের একটা প্রকার সুতরাং এর কাছে যারা যাবে যারা এরকম জিন্দে যারা কাজ করে কথা বিশ্বাস করবে তারা এরকম খুব গণকের ক্ষেত্রে যে হাদিস হবে আচ্ছা এখন আপনার আপনি একটা জিনিস বললেন যে নজরের বিষয়টা নজর লাগে কেন যখন মনে করেন আমি হয়ে গেলাম আমার ভিতরে একটা মানুষকে মানে ইয়ে করে অনেক সময় বললেন যে ভালো লাগে বাড়ি বানাইছে একজন বাড়ি বানানোর পর থেকে সমস্যা তার তখন বলছে যে ওই বাড়ির ওই এলাকার মধ্যে জিন ছিল ওই বাসার যেখানে যে স্পেসের মধ্যে করছে তো জিন কেন আসলে এই ইন্টারফেয়ারটা করতেছে মানুষের লাইফে এসে নিচ থেকে এসে জিন আস্তর করার অনেকগুলো কারণ হচ্ছে তার সবচেয়ে কারণ বলা যায় একটা হচ্ছে যে মেইন কারণ মানে সর্বাধিক যেটা হয় সেটা হচ্ছে কোন জাদুকর জোর করে পাঠাইছে দ্বিতীয়ত এটা হয় যে কোনো মানুষ কোথাও গ্যাস লোর পর্দা করে করেনি কোনো মেয়ে এই সমস্যা মেয়েদের ক্ষেত্রে হয় যে পর্দা টর্দা করেনি অথবা আহ যে সময় জিনরা বেশি চলাচল করে এরকম সময় মধ্যরাতে বা সুন্দর সময় এরকম কোথাও দেখছে একা একা তখন মানে জিনটা দেখে তাকে পছন্দ করছে মানুষরা যেরকম মানে জিনরা দেখে পছন্দ করছে পছন্দ করে যে মানুষ জায়গাতে জিনডা থাকতো যেমন ধরেন কোন একটা গাছ থাকতো গাছটা কেটে শুসছে জিনরা একটু মানে রাগান্বিত হয়ে করতে পারে অথবা মানে অন্য কোনো করছে যেখানে জিন্দা থাকতো ওই জায়গাটা উজার করে দিয়ে একটা জঙ্গলে থাকত ওই জায়গাটা সাফ করে বাড়ি বানিয়ে ওখানে জিনা ঝামেলা করতে পারে ক্ষতি করতে ও আচ্ছা আপনি যাওয়ার আগে এখন এটা হল ছোটকাল থেকে একটা প্রশ্ন ছিল আমার মানে এটা হলো এই আপনি যে বললেন না জিনিস থাকে বা কোনো একটা বাসায় থাকে এই জিনেরও কি দেশ আছে যেমন পাকিস্তানি জিন বা আমেরিকান জিন মানে এদের কি টেরিটরি টেরিটরি ভাগ করা যে বাংলাদেশি জিন পাকিস্তানি জিনদের ওখানে ই করতে পারবে না ইন্টারফেয়ার করতে পারবে না এরকম কিছু আমি যে কোনটা জানেনা মানে আমাদের মতন কারণ মানে তারা তো মানে আমাদের বানানো বর্ডার মানে না স্বাভাবিক বা এখন মানে মানুষদের ব্যাপারে অ্যাড্রেস যখন বলা হয় তারা সাধারণত ইয়ার অ্যাড্রেস বলে মানে মানুষদের অ্যাড্রেস বলে যেরকম যে একজন হিসেব সম্ভবত আলাদা যেমন কি এরকম কাস্টমস এগুলোর ক্ষেত্রে কি ওরা মানে যে এলাকায় থাকে ওইখানকার মানুষদেরকে ফলো করে যে উর্দু বলে ওইখানে মানুষরা বলে তাই এরকম হ্যাঁ হ্যাঁ তাই এরকম যেরকম মানে আমাদের ইমরান ভাই ইমরান ভাইয়ের ঘটনা দেখছিলাম যে উনি সর্বপ্রথম লুকিয়া করা দেখছিলেন ইমরান ভাইয়ের কাছ থেকে মানে থিওরির বিষয়ে যখন আমি এই বিষয়গুলো নিয়ে যখন শুরু ভাই এগুলো দেখার পর তখন উনি মানে মানে উনি আমাকে মানে মক করছে মানে ওনার সাথে কথাবার্তা হয়েছে বেশ উনি বেশ আগ্রহী হয়েছে কারণ উনি রুকিয়া করতে দেখছিলেন প্রথম ফিলিস্তিনি এক লোককে লোকটা এরকম করছিল যে উনি ঘটনাটা বলি হ্যাঁ তো উনি তাবলিগে গেছিলেন তাবলিকে যাওয়ার পর ওনাদের সাথে একটা আরব জামাতের ট্রান্সলেটর হিসেবে ছিলেন উনি আর সিলেটের ছিলেন খুব ডেকে তখন ফিলিস্তিনি লোকটা দেখে যে আর দেখে যা মনে হচ্ছে মনে জিনে ধরছে তো তুমি ছাদে নিয়ে যাও তখন কালকে তার পরের দিন ফজলের নওয়াজের পর ছাদে নিয়ে গেছে আমি একটু তুমি একটু ধরে রাখো সব থেকে ধরে রাখতে উনি কোন বিভিন্ন করছেন তখন মানে জিন চলে আসছে জিজ্ঞেস করছে কথা বলেনি মানে উনি যেহেতু ফিলিস্তিনি উনি তো আর্মি কোনো কথা বলেন তখন মানে তখন ইমরান ভাই যখন ইমরান ভাই জিজ্ঞেস জিজ্ঞেস করছে তখন যখন কথা বলতেছিলেন কখনো বলতে নির্দেশ দেওয়া দিয়ে চলে যাবে নির্দেশ দিচ্ছে তখন একটু পর পেট ফ্লুটে চলে গেছে এরকম হতে পারে আর ইউকে একসাইখেরা আব্দুর রহমান ইউসুফের মহায় শুনছিলাম এক ঘটনা বলছিলেন এক ওনাকে মানে উনি গেছিল সংসারবাদী ছিল ছিল এক ডাক্তার বড় মানে মুসলমান না খ্রিস্টান সম্ভবত তো সে জিনটি নিয়ে করতো না তো কখনো ওখানে যায়নি কিভাবে ভাষা জানলো আমার একটা কলিগ ছিল আহ ওনার জিনটিন বলতো জিন বিশ্বাস করি কিন্তু এখন যে মানুষ বলে এইখানে জিন আছে বা জিন ঝাড় ফুক করে এগুলি সব ফলস এর কারণ হলো বলছে যে পৃথিবীতে এমন কোন যে এই জাদুকর কি নাই যে নেতানিয়া হোক বা জর্জ বুসকে জিন ধরতে পাঠাবে ওদের ক্ষতি করতে পাঠাবে আছে বুঝছেন জানার ইচ্ছে এটাও যে শয়তান কেন ক্ষতি করা যায় না এখানে কয়েকটা কারণ হতে পারে একটা হচ্ছে যে শয়তান ধরে না ওটা থেকে এত বড় শতানি হ্যাঁ তো সতের কাজই করতেছে মানুষদের তো উপকার করতেছে না স্বতান কেন ইয়া করবে একটা বিষয় হচ্ছে যে মানে জাদুকর সাধারণত জাদুকর থেকে কয়েকটা মানে কয়েকটা কাজ করা লাগে হয়তো তার কোনো শরীরের জাদু করা অথবা কোন জিনকে সন্তুষ্ট করে তাকে দিয়ে জাদু করা লাগে তো এক্ষেত্রে ধরেন কেন সন্তুষ্ট তার উপর কাজ করবে শত কেন তার উপর করবে তাই না শুতেন বলবো জানা আমি তার উপর করবো কারণ সেটা ক্ষতি করতেছে ইসলামের ক্ষতি করতেছে হবে যদি রাজ হয় তারপরে জাদু করবে আর শয়তানের ইয়া ছাড়া মানে শয়তানকে জড়িত করা ছাড়া যদি জাদু করতে চায় তাহলে তো ছোটখাটো জাদু যদি করতে চায় তাহলে তো আর শরীরের কোন অংশ লাগবে তো মানে মেতে নে আপনি হবে পাবেন তার শরীরের পাবেন মানে ব্যাপারটা স্বাভাবিকভাবে আর কারণ এই যে ইয়াটাই এই যুক্তিটা মানে এই ধারণাটা ছড়ানোর পিছনে কারণ সম্ভবত ওই যে গল্প টল্প করতে যে ফু দিচ্ছে আর ফু দিচ্ছে আর মানে ইয়া হয়ে যাচ্ছে কাজ হয়ে আরবিতে তো আমরা খালি জানতাম সেহের জাদু তো সেটা দেখি ইংলিশে পড়তেছি ব্ল্যাক ম্যাজিক হোয়াইট ম্যাজিক তো এটা থেকে অনেকে মনে হয় আসতে যে হোয়াইট ম্যাজিক দিয়ে মনে হয় ভালো কাজ করা যায় উপকার করা যায় এরকম কিছু ষ হচ্ছে যে জাদু ব্ল্যাক হোয়াইট ঠিক আছে আরবিতে সম্ভবত ব্ল্যাক ম্যাজিক শব্দটা ইউজ হয় সিগ্লাস সম্ভবত ইউজ হয় কিন্তু মানে ইংলিশের মতন ইংলিশ আরবিতে সিহির শব্দটাই বেশি প্রচলিত হয়ে গেছে আর একটা বই পাওয়া যায় তাই না মানে জাদুবিদ্যাটাই আর কি পাওয়া যায় ওইটার মানে ঠিক মানে হোয়াইট ম্যাজিক ব্ল্যাক ম্যাজিক ব্যাপারটা বিষয়ে বলা যায় যে এটা মানে কি কাজে ইউজ হচ্ছে তার উপর মানে সেটার উপর ডিপেন্ড করবে এই যে জাদুরিয়া লেখে না জাদু বলতে মানে তাবিজ যেগুলো লেখে না সংখ্যা দিয়ে দুই চার ছয় আট নামটা নামতা লেখে এগুলো কিন্তু জাদু হ্যাঁ এগুলো জাদু মানে জাদু কোন কাজে ইউজ হচ্ছে তার উপর ডিপেন্ড করবে যেমন ধরেন এই তাবিজটা যদি লেখা হয় আহ সংখ্যার তাবিজগুলো এগুলো যদি লেখা হয় যে গাছের ফল করার জন্য গাছের ফল বরকত বরকত জন্য এগুলো করার জন্য তাহলে এটাকে বলা যায় হোয়াইট ম্যাজিক মানে কি কাজে ব্যবহার হচ্ছে সেই জন্য এটা ডিপেন্ড করবে আর যদি কোন কাউকে মানে ট্রিটমেন্টের জন্য যে জাদুগুলো ইউজ হয় এটাকে সাধারণত বলা হয় গ্রে ম্যাজিক আর মানে কারো ক্ষতি করার জন্য বা খ্রাকুর দেশে ব্যবহার করা যেগুলো সেগুলোকে সাধারণত বলা হচ্ছে তাহলে এখন এখন আপনার যে যেটা বলেন ফলের বরকতার জন্য এটা করা জায়গ হবে না জায়জ হবে না জায়গ তো কোনোটাই না ধ্বংসাত্মুক তো মানে সাফ এটা কোন সাদা জাদু হোক কালো জাদু হোক আমরা জাদু থেকে দূরে থাকতে বলছে মানে করা দূরের কথা শিহা দূরের কথা একদম মানে ওখান থেকেই দূরে থাকতে বলছে আচ্ছা আচ্ছা আমরা এখন একটা একদম গ্রাউন্ড রিয়েলিটিতে আসি আমরা অনেক থিয়েটিক্যাল আলোচনা করছি যে কিভাবে ম্যাজিকের হিস্ট্রি থেকে হয় কিভাবে হয়েছে ম্যাজিকের মেকানিজমটা কি কোনটা জিন প্রসেশন সেটা জানলাম কোনটা ম্যাজিক যে জিনকে ফোর্স করে পাঠানো ম্যাজিশিয়ান ম্যাজিশিয়ান আর জিনের মধ্যে লিঙ্কেজটা কি তাদের মধ্যে আদান প্রদানটা কি যে ম্যাজিক ম্যাজিশিয়ান ইবাদত না সয়তন তাকে হেল্প করেছে এগুলো হচ্ছে থিয়রটিক্যাল বিষয় যেটা আসলে আমরা আহ না বাট জানলাম ফাইন এখন অ্যাকচুয়াল যে রিয়েলিটি যে আমরা সাফার করতেছি আমাদের ভাই বোনা সাফার করতেছে এখন যদি এভাবে বলি যে এই জিনিসটা তো যেহেতু আমাদের একটু বুঝতে সমস্যা হয় যে কোনটা ম্যাজিক আর কোনটা ম্যাজিক না মনে করেন স্বামী স্ত্রীর মধ্যে যে স্বামী স্ত্রীর করা এটা আছে আবার মনে করেন আর খুব পপুলার আই থিঙ্ক মিসক্যারেজ দেশ হয় বন্ধের আগেই মারা গেল সেটা কারো হচ্ছে শারীরিক অসুস্থতা হচ্ছে কারো কারো হচ্ছে আপনার হয়তো বিয়ে হচ্ছে না কারো কারো হচ্ছে বিজনেস হইল যে ইয়ে কি বলে আপনার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 এটা ডাক্তার ওষুধ দেশে ওষুধ ভালো হচ্ছে না সে কি হয় ইনভলভ এটা ঠিক ম্যাটেরিয়াল কোনো কজ যদি আমি বলি সেটা না ডেফিনেটলি এখানে দুইটা এক্সট্রিম আছে এখানে একটা জিনিস রাখা ভালো কেউ কেউ আছে যে কোনো দোস্ত্রুটি ও ম্যাজিক মানে নিজের রেসপন্সিবিলিটি একটা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 মাথা ব্যথার অনেক কারণ থাকতে পারে যেমন মাথা ব্যথার কারণ হতে পারে মাইগ্রেন অথবা রোদের মধ্যে হাঁটা করছে বা দরদ করছে অথবা কারো মাথা কেউ আঘাত লাগছে যেন মাথা ব্যথা হতে পারে অথবা মাথার মধ্যে টিউমার হলে মাথা ব্যথা হতে পারে এরকমটা কোথায় বুঝতে হলে অন্যান্য মাথা ব্যথার কারণগুলো আহ দেখতে হবে তো এক্ষেত্রেও ব্যাপারটা এরকমই যে যদি বলা হয় যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগছে ইউটিউতে সহ্য করতে পারছে না তো এটা কি এমনি কারণ তাদের সমস্যা নাকি জাদু করছে এটা বোঝার উপায় কি এক্ষেত্রে দেখতে হবে যে অন্যান্য লক্ষণ গুলো যেমন স্বামী স্ত্রীর স্বাভাবিক ভালো থাকে যদি স্বামী স্ত্রী সামনাসামনি হয় অথবা সাথে সাথে মেজাজ খারাপ হয়ে যায় এরকম যদি হয় অথবা অন্যদের সাথে স্বাভাবিক আচরণ অন্যদের সাথে ব্যবহার শুনলে কিন্তু স্বামী স্ত্রী কথা বলতে লাগলে ঝগড়া লেগে যায় এরকম যদি হয় অথবা আহ মানে স্বামী ভালো কথা বললে স্ত্রী সহ্য হচ্ছে না মানে এই ব্যাপারগুলো যদি হয় মানে আরো কিছু লক্ষণ আছে প্রতিটা যাদুর এখন বলা তো সম্ভব না প্রায় প্রতিটা থেকে মনে করেন এই জাস্ট একটা বা একটা কেস স্টাডি আছে কিনা আপনার মধ্যে যে এরকম এরকম তার মধ্যে আমার একটা যা আছে আমি বলবো একটু এরকম আমি কমন দেওয়ার যেন মানুষ বুঝতে পারে কিছু কমন লক্ষণ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 মানে খারাপ ব্যবহার করে পাগলের মতন করে তাদের ক্ষেত্রে তখন দেখা যায় যে মানে খারাপ হয়ে থাকে যে জাদুর যে লক্ষণ গুলো মানে কারণে যে সমস্যাগুলো হচ্ছে সমস্যাগুলো বাইরে যায় এই আর কি এগুলো হচ্ছে সাধারণত সব জাদুর ইয়া তবে বিষয় হচ্ছে যে যদি মানে কনফার্ম হইতে চান সহজ উপায় আর পড়া রুকের আয়াত পড়লে যার যে জাদু আক্রান্ত হয়েছে তার থেকে দেখা যাবে এরকম প্যাট ব্যথা করবে মাথা ব্যথা করবে অথবা করতে চাইবে অথবা রুকিয়া পড়ে পানিতে ফুদে খেলেও ইফেক্ট গুলো হবে তখন যাবে যে আসলে মানে বিষয় হচ্ছে যে সিমট্রম দেখে যতটুকু সিমট্রম দেখে মোটামুটি ধারণা করা যায় যে হ্যাঁ ঠিক আছে দেখে ঘটনা শুনে যে বোঝা যায় যে মোটামুটি হ্যাঁ ঠিক এরকম হতে পারে কনফার্ম হওয়ার জন্য সাধারণত যারা রাখি যারা রুকচিয়া করেন তারা সাধারণত রুকচিয়া করে তারপরে কনফার্ম হন যে হ্যাঁ আসলে সে জাদু আক্রান্ত সে অন্য কোন মানে নর্মাল কোনো কারণ না কারণ আপনি যদি জাদু মানে আপনি যদি যদি চেহারা খারাপটায় বিয়ে হয় না অথবা অনেক অনেক শর্ত দিয়ে হয় না এরকম তাহলে তো তার মানে পিছের নিচে ব্যথা থাকার কোনো কারণ তাই না এর সাথে কোনো মানে মিলবে না অথবা তারপর যখন করা হবে তো তার বমি আসবে কেন কোয়ান তেলা তো তার আসবে কেন বা শুরু হবে কেন শুরু হবে কেন তো জিন শান মানুষ শতান সবাই স্বামী মধ্যে ঝগড়া লাগানো মানে ফ্যামিলি নামক ইউনিটটাকে অ্যাটাক করতে এত তৎপর কেন মানে হোয়াট স্পেশালিউট দ্য বর্ণ বিটুইন হাজব্যান্ড এটা আসলে শুধু এই ইয়া থেকে ধর্মের যে ইয়াটা বিশ্বাসটা ধর্মের শিক্ষাটা মানুষের নৈতিকতা নীতি শিক্ষা সবকিছু সাধারণত এই ফ্যামিলি থেকে পায় মানে প্রথম সুরটা তো সাধারণত ফ্যামিলি থেকে পায় মানে কারো যদি বাবা মা না থাকে রাস্তায় ঘুরে ফে দেখা যায় যে তো সাধারণত ভালো হয় না পরবর্তী অবস্থা এটা আহ এখনকার মানে গত আই মিন বলবো কি সেকুলার লিবারিজম আইডিয়া ধরে এখন ওয়েস্টে ডমিনেট মুসলিম ওয়ার্ল্ড এটাকে পুষ করতেছে অনেক হয়েছে বেসিক্যালি এটা একটা তাদের একটা Uh, मानुमैक्ट के सबसे माइल लगे फोन दिल्ली पुलिस धरे गा क्या महिला सबा क्या करे देखने के देखने केयर चाइल्ड केयारे আর ফ্যামিলি থেকে সবচেয়ে লেস ইনফ্লুয়েন্সড হবে এবং ফ্যামিলিটাকে বাই লা লিমিট করে দিচ্ছে এই যে লাইক আহ এত বছরের পরে ইন্ডিপেন্ডেন্ট হ্যাঁ ছেলে আঠারো আঠারো তারপর হচ্ছে আপনার ওই যে ইয়ে করে এই যে মাইট দিলে দরকার নেই বোধহয় একটু বেশি ঢোকের কথা বলে সমস্যা আছে আজকাল যে হ্যাঁ পুলিশ করলে ওরা চায় কি আপনি যেটা বললেন যে ফ্যামিলি একদম মিনিমাম রাখা যায় তাহলে একটা মানুষের ব্রেনকে সবচেয়ে বেশি কন্ট্রাকবে গভর্নমেন্ট বাই হিসিয়া বাই স্কুল কলেজ দিয়ে সবচেয়ে বেশি তাকে তার মগজটাকে অকুপাই করে রাখা যাবে আর আপনি যেটা বললেন যে মানে পরিবার থাকলে পরিবার একটা ইউনিট দশটা পরিবার মিলে একটা ট্রাইবাল ইউনিট এটাকে ব্রেক করা ইজি আর কি যে ট্রাইব না এখন যেটা হচ্ছে সব ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা মানুষ সবাই আলাদা আলাদা যে কারণে আমন হয় এটা একটা কারণ হতে পারে বিভেদ করা আর মানুষের লাইফ হয়ে যায় আমি যেটা বুঝি হ্যাঁ থাকলে। কন্ডিশন হয় লাইক মাথা ব্যথা বা এই ধ বলে ফেলি হ্যাঁ হাজব্য একটা আর একটা শহরে থাকে মোস্ট আপনি शे दूर नुँ। नुँ। नुँ। नुँ। आ, आ, से दूर के जाइर का देखा करते जाए सामथिंग लाइक वाइफ खूब खुशी स्वाभाविक हजबैंड आस दस बारह घंटार जार्डि हजबैंड आसलो वाइफ से बस आरिणे पास आसार पशाद मेज खराब हो ग काटा क्या वाइफ हजबैंड प्रश्न करते चुल काट नर्माली जस्ट एक मिले ले गो इस्यू ना झगड़ा लगे ठीक है जिस गुब ट्रिवियल तुच्छ एक विषय नहीं हजबैंड वाइफर मध्य झगड़ा लगे जाए একটা এই ধরনের কি যে কোন রোগ নিয়ে আলোচনা যে কিছু একটা হয়েছে ওই একটা বিষয় আপনি যেটা বলেন যেসব বিষয় সেটা থাকে এটা একটা সে আহ তার স্বপ্ন করে কেমন হবে সে স্বপ্ন থেকে কিছু সেন্স করতে পারবে বিকজ আমরা চাচ্ছি মানুষজন যেন একটু সেন্স করার করে যে আসলে কি দেন ইনশাল্লাহ আমরা রুকিয়ে দেখে যাবো আলোচনায় স্বপ্ন থেকে কিছুটা বোঝা যায় বা স্বপ্নের উপর ডিপেন্ড করা যায় মানে কারণ স্বাভাবিকভাবে স্বপ্ন শরীরে দলিল না স্বপ্ন থেকে মানে মোটামুটি আন্দাজ করা যাবে অন্যান্য লক্ষণের সাথে অন্য লক্ষণ গুলো যখন বিদ্যমান আছে তারপরে যখন স্বপ্ন লক্ষণগুলো বিদ্যমান আছে তখন বোঝা যাবে যে ঠিক আছে যেমন খুব একটা কমন লক্ষণ হচ্ছে যে সাপ অথবা মানে কেউ জাদু আক্রান্ত হলে সাধারণত দেখা যায় যে প্রাণী গরু মহিষ বা এরকম কিছু প্রাণী অথবা কোন গাড়ি তাকে ধাওয়া করছে এটা একটা সাধারণত জাদু আক্রান্তদের ক্ষেত্রে হয়ে থাকে আর একটা হয়ে থাকে যে দেখে সাপ আক্রমণ করতে আসছে অথবা চাকরি কুকুর কুকুরটা কি কোনো কুকুর সাধারণত দেখে যে সাধারণত স্বাভাবিকভাবে দুবার দেখলেই এরকম কিছু দেখে করার কিছু নেই সাধারণত কুকুর যদি দেখে তাহলে আমি দেখে যে খুব ঘন ঘন যদি দেখে ব্যাপারগুলো যে একটা কুকুর বা দুইটা কুকুর খুব ঘন ঘন দেখতেছে তাহলে বুঝতে হবে যে হ্যাঁ ঠিক আছে আচ্ছা যেটা মনে করেন আমি যেটা জানি এটা মেয়েরা বেশি দেখে যে কাইন্ড অফ তাকে কেউ একজন করতেছে বা রেপ করতে বা করতেছে ফোর্সফুলি এইটা একটা সিমটম শুধু এটা না কি যদি আমরা খুব ঘন ঘন ধরার সমস্যা থাকে তাহলে এটা জিন আক্রান্ত হওয়ার একটা লক্ষণ মানে জিন আক্রান্ত হওয়া অথবা মানে জাদুর মাধ্যমে জিন আক্রান্ত হওয়া কথা জিন আক্রান্ত হওয়া একটা লক্ষণ যে খুব ঘন ঘন বউ আক্রান্ত মানে এরকম অনুভূতি হওয়া ঘুমের মধ্যে অথবা স্বপ্নের মধ্যে এটাও একটা বলা যায় যে মানে লক্ষণ এটা জাদু আক্রান্ত ছেলেদের ক্ষেত্রে যেটা ছেলেদের ক্ষেত্রে যেটা আসে যে আপনার স্বপ্ন হয় রেগুলার এটা কি খুব ঘন ঘন স্বপ্নদোষ হয় এটা জিন আক্রান্ত জিন আক্রান্ত হওয়ার কারণ হতে পারে আর হ্যাঁ সমস্যা বাং আমরা স্বপ্ন দেশে দেখে তাহলে আমরা একটা আইডিয়া করতে পারি মেবি তার একটা প্রবলেম আছে এখন আপনি যেটা বললেন যে কনফার্ম হওয়ার বিষয়টা মানে ডায়াগনোসিসের একদম ফাইনাল স্টেজ যদি আমরা বলি যে রুকিয়া করলে আমরা আসলে বুঝতে পারবো কারণ প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ রুকিয়া এটাই আগে আমাদেরকে বলেন যে আসলে কি মানে করে কি করতেছে আমরা যদি আপনার যাই আমরা শাব্দুকিয়া বলতে বোঝায় মন্ত্র মানে এটা জায়াজ মন্ত্রের মধ্যে অন্তর্ভুক্ত কুফরি মন্ত্রের মধ্যে অন্তর্ভুক্ত তবে স্বাভাবিক রুকিয়া বলতে জাজ মন্ত্র বোঝায় রুকিয়া বলতে রুকিয়া সারিয়া বুঝায় মানে সরাই মাধ্যমে ঝাড়ফুক কারুরু কেউ অর্থ ঝাড়ফুক কারুকিয়া অর্থ কখনো কখনো তাবিজের ক্ষেত্রে রুকিয়া শব্দটা ব্যবহার হয় খুব রেয়ার বাট বাকি ঝাড়ফুক অথবা মন্ত্র এই দুটার ক্ষেত্রে সাধারণভাবে হয় তো যদি রুকিয়া সেন্টারে যাওয়া হয় অথবা যদি মানে রুকিয়া বলতে বোঝানো হয় তাহলে স্বাভাবিকভাবে আমরা বলবো যে এক অল্প কথায় কোরআনের আয়াত অথবা হাদিসের কোনো দোয়া দ্বারা ঝাড়ফুক করা এটাকে রুকিয়া বলা হবে মানে কন্টিনিউলি রোগীর কাছে রোগীর কানে সামনে বা সামনে সামনে বসে পড়া হতো সম্ভবত অনেক প্রকারের রুকিয়া আছে আচ্ছা এখন আপনার রুকিয়া করার পরে আসলে প্রবলেম মানে কি দেখে ভুলে যাবে যে বদ নজরের আক্রান্তদের ক্ষেত্রে দেখা যায় সাধারণত যে ঘুম ধরে রুকিয়া করতে লাগলে প্রচুর ঘুম ধরে খুব টায়ার্ড লাগে রুকিয়া শুনতে লাগলে আহ ওটা সাধারণত বদনজরের লক্ষণ আর এটা হতে পারে যে প্রসাব লাগে রুকিয়া শুনতে লাগলে অথবা প্রস্তাব রুকিয়া শোনার পরে প্রসাব করতে যায় তখনই একটু মানে অতিরিক্ত পাওয়ারফুল ওষুধ খাই যেরকম মানে প্রসাব করতে কষ্ট হয় অথবা হলুদ প্রস্তাব হয় এ হতে পারে এটা বদ্ধ হাজার ক্ষেত্রে সাধারণত জিন আক্রান্তের ক্ষেত্রে শরীরের ভিতরে কিছু ছোট ছোট করছে আক্রান্তের ক্ষেত্রে সাধারণত যেটা হয় ফিট ায় লাগে এটা সাধারণত ক্ষেত্রে এরকম হয় অথবা ক্ষেত্রে একটা মানে যেটা মানে হাই আসে না এটা ঘুম ধরলে যেটা যেমন হয় হাসি এরকম আছে যে হাসতে থাকে আমার কানে হয়ে আসছে যে গ্রান পরে রেগুলার পড়ত কিন্তু তার ম্যাজিকের প্রবলেমটা ধরা পড়ছে অনেক পরে তো সে জিজ্ঞেস করছে যে আমি তো কর পড়ছি তাহলে আমার প্রবলেম যদি থেকে থাকে ম্যাজিকের জিনের ধরা পড়লো না কেন মানে এটা অনেক পরে কয়েক বছর অনেক বছর পর ম্যাজিকের ধরা পড়ছে তাহলে ইন্নামালিয়াত আপনি যদি মানে সার্বিক নিহাতে তিলওয়াত করেন তাহলে জিনের ক্ষেত্রে খুব এটা হতে পারে যে শুনতে ইচ্ছা করতেছে না এরকম হতে পারে আপনি যখন রুকিয়া নিহাতে তিলাওয়াত করবেন তখন এটা রুকিয়ার জন্য ইফেক্ট হবে অথবা মানে আপনি যদি দেখেন যে জিনের রুগী অথবা মানে সাধারণত কেউ যদি জাদু আক্রান্ত হয় তাহলে মানে বদনজর একটা সর জিন বা জাদু আক্রান্তদের ক্ষেত্রে দেখা যায় যে লক্ষণ তার মধ্যে চলে আসে তো এক্ষেত্রে মানে আপনি যদি নিয়োগ করেন রূপচা করার সময় যে আপনি বদনজরের জন্য রুপচা করতেছেন তাহলে সমস্যাটাই যাবে যদি আমি যে বন্ধ করছে আপনি যদি লাভ করেন তাহলে যেহেতু ক্ষেত্রে ঝাদুকান্ত নিয়োগ করছে তাই হয়নি আর কি তাহলে রুকিয়া কি মানে নিজে নিজে নিজেও যায় মানে আমি নিজের উপর রুকিয়া করতে পারবো বা রুকিয়া করার অথরিটি আসলে কে যে কে করা উচিত কিভাবে করা উচিত যদি সেলফ রুকিয়ার কথা বলেন যে নিজের জন্য নিজে রুকিয়া করা বা নিজের ফ্যামিলির জন্য রুকিয়া করা এটা যে কেউ করতে পারে এটা মাত্র শর্ত হচ্ছে যে রুকিয়ার মধ্যে কোনো সমস্যা না থাকে যদি জায়গা কিছু দেওয়া হয় হয় যে কেউ করতে পারবে এটা কোনো ইজাজত দরকার নাই বা কোনো সায়কের সাজে দরকার নাই এটা যে কেউ করতে পারে আর যদি যদি বলা হয় যে পাবলিকের জন্য আমি আমরা রুকিয়া করবো এক্ষেত্রে আহ তাকে সতর্ক থাকতে হবে আপনি অনেক অনেকের সমস্যা ডিল করবেন অনেক রকম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 এরকম সমস্যা কি আমাদের বাসায় ধরেন সিঁড়ির তলায় এদিক ওদিক চিপায় এগুলো কি হওয়ার আছে আমাদের আহ সাবধান থাকা দরকার আছে হ্যাঁ এটা হতে পারে সম্ভবত কয়েক বছর আগেরই ঘটনা আমার আব্বু আমাদের আমাদের বাসার ঘটনায় বলি চারপাশে তো ঘেরা দেয়াল দেয়া দেখেছে উঠানের মধ্যে আহ রান্নাঘর টুপাশে গ্রামে তো চারপাশে দেওয়াল বিরাট বড় একটা প্রায় হাত মোটা একটা সাপ আমাকে বলছে একটা আসো পাশ নিয়ে আসতে ওদিকে ঘুরতে দেখে যে মানে পিছনে ঘুরতে ঘিরে দিকটা গেছে দেখে সাপ নাই তো নিশ্চয় জিন ছিল থাকে একজন সাবি হয়েছিল কি যে উনি বাসায় গেছিল যা দেখে যে খাটের উপর একটা জিন সরি সাপ তখন সাপটাকে রাখছে আর সাবিটা মারা গেছে সাপটা মারা গেছে কি আর মস্ত বুঝতে পারিনি কেউ তো তরুসামটা বলা হয়েছে যে বাড়িতে তো অন্যরাও থাকে তো তোমরা যদি এরকম সাপ দেখো কিছু দেখো তখন তোমরা তিন দিন এটা বের করে দিবা তিন দিন চলে যেতে বলবা আর এরপরে তখন যদি তাও দেখো যদি আসে তাহলে তোমরা মেরে ফেলতে পারো এটা তো আমি আমাদের কাজ হবে যদি মানে যেখানে থাকার কথা না এখানে সাপ আমরা বলতে পারি মানে ঘোষণা নিতে পারি যেখান থেকে চলে যাও বা এখান থেকে এরকম কিছু বলে দেখা যায় যে আছে বা কোন মানে ইফেক্টিভ হতেছে না আমি বললাম গেলাম তারপরে ওভাবে আছে তো বুঝতে হবে এটা সব কোনো জিম্বত কিছু না আচ্ছা মোহামত ভাই মনে করেন আপনার একটা বিষয়টা গুলো কাট করতে আচ্ছা আমরা ওই যে একটা কোশ্চেন আমাদের একজন আহ মেল করছিল একজন একটা কোশ্চেন আমি জাস্ট এটা আপনার কথায় মতন কাভার হয়ে গেছে বাট আমি শিওর হওয়ার জন্য একটা কনফার্ম করার জন্য প্রশ্নটা ছিল এটা যে আমি আমি কি কোনো আমার ফ্যামিলি মেম্বারের উপরে লুকিয়ে করতে পারবো কিনা বাবা এক্সট্রা কোনো প্রোটেকশনের বিষয় আছে কিনা বিকজ একটা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফের উপরে করতেছে এটা এক বা ফ্যামিলি মেম্বারের উপরে আর আপনারা হচ্ছেন কমিউনিটি ধরে ফুল কমিউনিটির উপরে করতেছেন সো একটা জেনারেল মুসলিম ওয়াইফের উপরে হাজবেন্ড বা কাছের মানুষের উপরে করতে পারবে আর বাইরে যদি প্রফেশনাল রাখি বলিস ক্ষেত্রে আলাদা কিছু আই থিঙ্ক প্রিপারেশন বা ডেভেলপ হবে কিনা হ্যাঁ একটু অভিজ্ঞতা থাকা লাগবে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 তবে এখানে প্রথম বিষয় হচ্ছে যে মানে আল্লাহর উপর তাওয়াকুলটা বেশি থাকা লাগবে যে আমি আল্লাহরুল মানে আমি আল্লাহর ভরসা করছি আমি আল্লাহ করি আমি জিন্দার সাথে আমাদের ক্ষতি করবে কেন এখানে করোনার যেতে পারে আল্লাহ দিন আমানু আলি ইমানুল যারা ইমান আনছে আর সাথে শিরকে মিশ্রিত করেনি তাই নিরাপদ তো মানে প্রথম বিষয় এরকম আল্লাহর ভরসা রাখতে হবে আমি ঠিক আছে আমি আল্লাহর পরিমাণ আমাকে হয়তো কেন ক্ষতি হবে আল্লাহ আমাকে বিষয় হচ্ছে যে আমলটা আমল করবেন অন্যান্য মাসুমিকে আমল করবেন তবে বড় বিষয় হচ্ছে যে আপনাকে উপর তাকুলটা বেশি রাখতে হবে আর এরপরে আমল করবেন হ্যাঁ ঠিক আছে যেরকম রসল্লাহ ইসলাম বলছেন যে ফেলাক মাস তিনবার করে পড়তে এক সাহাবি আসলাম কাছে বলো এবং কি বলবো কয়েকবার বলছেন তারপরে বলছেন যে বল সকালে এবং সন্ধ্যায় তাহলে সব কিছু থেকে হিফাজতের জন্য তোমার এটা যথেষ্ট হবে এটা একটা অথবা আরো আসছে যেরকম এটা একটা সুন্দর দয়া তিনবার করে পড়তে হয় পরে আহ এটা একটা সুন্দর দয়া এটাও বিভিন্ন ক্ষতি থেকে জন্য এরকম অনেক কিছু দোয়া আছে মাসন দোয়া আছে মাসন জিকের আছে হিসন মুসলিমে পাবেন আপনি আহ নবীজির দোয়া এইগুলোতে পাবেন আরো কিছু মানে এখন বেশ কিছু সুন্দর বই বেড়েছে আর আর একটা বিষয় হচ্ছে যে অনেক অতি প্রাকৃতিক আমলগুলো থেকে দূরে থাকা উত্তম মানে চাচির ঘটনা বলি উনি অনেক কিছু সমস্যা হচ্ছিল ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি প্রতিদিন হ্যাঁ আমি করি প্রতিদিন আমল গুলো করা এরকম উদ্ভট মানে আজগুলো জিফা থেকে দূরে থাকাটাই উত্তম আপনি কিছু রুকিয়ার ব্যাপারে আমাদেরকে ফার্স্ট একদম দেন আজকের পরে প্লাস দেন হচ্ছে আমরা কি মেসেজ দিতে পারি যারা সাফার করতেছে আক্রান্ত হয় বোঝা যায় যে উমুকের নজর লাগছে তখন তার ওজুর পানি নিয়ে ওজুর পানিটা তখন মানে নিয়ে তার গায়ে ঢেলে বা গোসর করলে গোসরের আগে তাহলে হয়ে যাবে আরেকটা হচ্ছে যে ব্যাপারে বলা যায় গোসলটা খুবই একটা নেওয়ার পর তখন ওর মধ্যে হাত রেখে সুরা এগুলাস ফালাক নাচ প্রথমে সুরা ফাতি আয়তন করছি এখ্লাস ফালাক সাতবার করে পড়া সাতবার করে পড়া যদি বেশি সময় না থাকে বা থাকে তাহলে কম আরো পড়া তিনবার করে পড়া এরকম মানে একটু কম পড়ে এটা পড়ার পর পড়া শেষে পানিতে গোসল করা এটা এটা জাদুর এটা সব ক্ষেত্রে বেশ যে এক পানির মধ্যে হাত শুতে করতে ফাতিহা কুস্তি পড়া পর তখন ওটাতে গোসল করা কয়েকদিন ইনশাআল্লাহ অনেক ক্ষেত্রে এক দুই দিনে বদলে সমস্যা থাকলে চলে যায় আর জাদুর ক্ষেত্রে ভাইয়ের বিয়ের সমস্যা ছিল দুই সপ্তাহ মোটামুটি রেগুলার করতে গোসল নষ্ট হয়ে তারপর দুই সপ্তাহের মধ্যে ঠিক বিয়ে হয়ে গেছে তো এই গোসলটা ইয়ার ক্ষেত্রেও করা যায় আর একটা কাজ করা যায় সেটা হচ্ছে যে রাত সিহের রাতগুলো মানে ক্ষেত্রে আহ হচ্ছে সুরা আরফের একশো সতেরো থেকে একশো বাইশ আয়াত সুরাই একাশি বিরাশি তহার উনসত্তর আয় আয়তুল কুর্সি আর হচ্ছে কয়েকবার আর গোসলের পানিতে ফুদিয়ে গোসল করা অথবা পানির মধ্যে ফুদিয়ে নিজের গোসলের পানিতে মিশায় গোসল করা যে কোনোটা করতে পারেন যেটা সুবিধা হয় সুবিধা মতো এটা কিছুদিন করা করলে ইনশাআল্লাহ আর পাশাপাশি ইয়া করা যেতে পারে সুস্থতা নিয়ে যেতে কোন থেকে তিরাবাদ যেতে পারে বা কারা অথবা যেখান থেকে সুবিধা হয় অথবা সবাই ক্লাস ফলাপ নাসি বারবার করতে পারেন সুনাদ রুকিয়া যেরকম হাতে ফুদিয়ে শরীর মুছে নেওয়া এটা করতে পারেন এটা বারবার করা এভাবে কয়েকদিন আস্তে আস্তে ইনশাআল্লাহ জাদু সমস্যা সমস্যা ঠিক হয়ে আর যিনি রুগীর ক্ষেত্রে যদি বলেন তাহলে মানে কিছু না জিনের ক্ষেত্রে তিরাবত করা জাস্ট সফাতের অ্যাপ অথবা জিনের শুরুর আয়গুলো কুস্তি করেছি জরুরি হ্যাঁ এটাই মানে আপনি পড়তে থাকবেন বারবার পড়বেন একই আয় পড়বেন সাবাদের ক্ষেত্রে তো ওনারা জাস্ট ফাতি হাদে রুকিয়া করছেন এরকম আছে ফাতি হাদে রুকিয়া করছেন পাগল ভালো হয়ে গেছে যে আচ্ছা একজন পাগল আহ একজনকে সাপে কামাইছিলেন হাত দিয়ে দিচ্ছেন পড়তে পড়তে ভালো হয়ে গেছে আরসলিম শিল্প যে ইসলাম গ্রহণ করে অথবা ইসলাম গ্রহণ করার কিছুদিন পরিস্লাম কাছ থেকে কিছু শিখিয়ে তখন এক কুত্রে পাঠিতে তখন জিজ্ঞেস করছিল যে আমাদের এখানে একজন পাগল আছে একে তো সুস্থ করার জন্য আমরা সব রকম চিকিৎসা করছি কিন্তু কোনো লাভ হয় নাই তো এক্ষেত্রে মানে কি করবো তোমাদের তোমাদের কারো কাছে কি কোনো ভালো কিছু আসছে যে তোমরা নিয়ে তখন একজন স্বামী ছিল উনি বলছে যে আচ্ছা ঠিক আছে উনি তখন সুরা ফাথিয়া পড়ছে এটাতে তো উনি পরপর তিন দিন করছেন এটা তিন দিন সকাল বিকাল করছেন যে অনেকবার সুরা ফাথিয়া পড়তেন ও থুতু নিয়ে এই লাগাই দিতেন অথবা থুতু দিতেন রুগীকে এটা দিন করছেন করার পর মানে তিন দিন সম্ভব দিকে চলে আসছি আহ যারা সাফার করতে চায় ভাই বোন তাদের ব্যাপারে আপনার কোন নাসিহা থাকলে দিতে পারেন তাদের ক্ষেত্রে প্রথম কথা বলবো যে শতাম থেকে বাঁচার প্রথম কাজ আপনি ইচ্ছাকৃত শয়তানের কাছে যাবেন না মানে মানুষ শয়তান থেকে দূরে থাকবেন অর্থাৎ আপনার সমস্যা হয়েছে আপনি কবিরাজদের কাছে বা তাবিজ না যে সে শয়তানি করতেছে তবুও তাদের কাছে যাবেন না এটা শয়তান থেকে বাঁচার প্রথম কাজ এটা কারণ আপনি যদি মানে যারা খারাপভাবে ভাবে করে তাদের কাছে যান হলে রুকিয়া করতে গেলে তার আপনার কম হবে আপনার সুস্থতা বেশি দিন সময় লাগবে যদি সমস্যা শুরুতে না তো আপনাদের জন্য যাদের সমস্যা আছে তাদের ক্ষেত্রে আপনারা অবৈধ না আবার কাছে সফর করেন দোয়া করেন যদি রুক্ষা করতে না পারেন জাস্ট দোয়া করেন সাবকা করেন সাবকা করলে রোগ ব্যাধি দূর হয় রুসা যে তোমাদের অসুস্থদের টি ইচ্ছা করো মাধ্যমে তো সাবকা করেন দোয়া করেন তারপরে যখন সুযোগ হবে তখন বাকি প্রথম তাদের জন্য প্রথম পরামর্শ হচ্ছে যে যাদের কাছে যাবেন না এটা একটা আর হচ্ছে যে সবাই যারা আক্রান্ত হচ্ছে তারা অথবা যারা আক্রান্ত হয়নি তারাও তারাও সবাই আহ প্রতিদিনের মাসরুল আমলগুলো ঠিকঠাকভাবে করা এটা সবার জন্য গুরুত্বপূর্ণ ইনশাআল্লাহ আর হচ্ছে বিজমিলা বলা সব কাজে খাওয়ার সময় আহ ঘরে ঢোকার সময় বের হওয়ার সময় সব সেটা হচ্ছে আমি কিছু ডকুমেন্টারি দেখছিলাম তো এটা নিয়ে একটু কনফিউশন দেখে গেছে যে মানে ন্যাশনাল জিওগ্রাফি বা এরকম চ্যানেল অনেক আগে দেখা যে মানে জিন ভরছে যে সে একজন খ্রিস্টান তার বাবা মা খ্রিস্টান তো রুকিয়ে মানে এরকম ঝাড়ফুঁক করার জন্য এক ফাদারের কাছে নিয়ে গেছে তো দেখেছে ফাদার তাকে এরকম জিসাসের নামে বলতেছে বা বাইবেল থেকে পড়তেছে এরকম হয়েছে যে পড়ছে এখন দেখা গেছে সত্যি সত্যি ফল হয়েছে যে জিন ছেড়ে গেছে আবার হাদিস পড়লাম যে মানে ইঞ্জিলের আয়াত দিয়ে ঝাড়ফুক করার ব্যাপারে নাকি রসুল সাল্লা সাল্লাম এটা অ্যালাউ করছে বরং মানে আরো একটু আরো মানে বড় ভাবে প্রশ্ন করলে বলতে পারেন যে কুফরি কালাম দিয়ে বা মন্ত্রটন্ত্র দিয়ে ঝাড়ফুঁক করলেও কি কাজ হবে কিনা বা এটাতে করা যায় কিনা বা ফায়দা হয় কিনা কিভাবে হয় কারণ এরা তো কুফরি করতেছে এবং প্রশ্ন যদি কথা তাহলে বলবো যে প্রশ্ন এখানে প্রথম বিষয় যে আহতান তো চায় মানুষ কুফরি করুক সুতরাং মানে যদি মুসলমান যখন সমস্যা হবে যখন সমস্যা হবে তখন সে যদি কুফরি কুফরি করে কবিরাজের কাছে যায় তখন সন্তুষ্ট হয়ে যে কুফরি করতে সন্তুষ্ট হয়ে ছেড়ে দিলাম দিতে পারে এটা একটা কারণ ইমনি মাস্লুল্লাহর হাদিসও আছে যে উনি বলছেন যে মন্ত্র তন্ত্র পড়ে এগুলো তো শির্কাল্লাহ সুলকি তো ইউনিমাস্ত্রী বলছে যে হ্যাঁ আমি তো অমুক কাছে গেছিলাম সমস্যা নিয়ে সে ঝাড়ফুক করে দিয়েছে আমি ভালো বলছে যে সে কাজ করছে খারাপ কাজ করছে সয়াতান সন্তুষ্ট এটা একটা আর একটা কারণ হতে পারে যে মানুষদের মধ্যে যেরকম ইয়া আছে নাসারা আছে ইহুদি আছে খ্রিস্টান আছে জিন্দের মধ্যেও আছে তো জিনের যে ইহুদি জাজিন তাদেরকে তাদের ধর্মের কথা বলে শোনাইলে স্বাভাবিক সে চলে যাবে কারণ আমরা আমাদের ধর্মের প্রতিশ্রুতিশীল তারা তাদের ধর্ম প্রতিশ্রদ্ধাশীল আহ তারা চলে যাবে স্বাভাবিক এই জন্য চলে যেতে পারে আর একটা কারণ আরেকটা পন্থা হতে পারে একটা কারণ হতে পারে এরকম যে ওই ফাদার বা কবিরা স্টবিরা যারা ইয়া করে বড় কোনো মানে আরো কোন শতান আছে আরো কোনো পূজা করে মানে অন্যান্য কবিরাজদের ক্ষেত্রে যেরকম হয় আর বড় পূজা করে বড় ছোট তো এরকম হতে পারে তো এটা বিষয় আর বাইবেল অথবা ক্ষেত্রে ধর্মীয় স্লিম থাকে এগুলোকে স্বাভাবিকভাবে ইফেক্টিভ জিনরাও এগুলোকে ভয় করে যেমন ভয় করে যদি মানে যেরকম কারো বাড়িতে যদি সমস্যা থাকে তাহলে যদি বলা হয় যে উপর ওয়াদার সুলমানের কাছে তারা কি ওয়াদা করছিল কবে ওয়াদা করছিল সেটা বললে তারা চলে যায় এরকমটা কি ছিল ভাই যাই না ভাই তো এখন কি ওয়াদা করছিল আল্লাহ ভালো জানে তো সুতরাং যেহেতু তারা আলাদা করছিল সম্ভবত এরকম কিছু হবে যে মানুষদের কাছে অত্যাচার করবে না জিন্ডা মানুষ থাকে না সেখানে যেখানে নির্জন জায়গা দ্বীপ সেখানে থাকো তো জাদুর দিয়ে যারা মানে অন্যান্য রুখিয়াত শির থাকে তো মানে বোঝা যাচ্ছে যে শির কি ছাড় কিছু ইফেক্ট হয় কিন্তু সেগুলোতে সমস্যা আছে করা যাবে না তবে এটা একটা বড় বিষয় বলি যে যারা রুকিয়া করেন আমি মানে প্র্যাক্টিক্যাল অভিজ্ঞতাতে আমি অনেককে দেখছি যে নামাজ কালাম পড়তো না নামাজ কালাম ইচ্ছা হতো না যখন শুটিংভাবে রুকিয়া করা শুরু করছে তখন তাদের নামাজ করান্তি আগ্রহ হয়েছে যখন কথা বলা হয়েছে শুনছে আগে যত্ন ছিল না আর মনে এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হচ্ছে যে যদি ফি ঝাড়ফুক করা হয় আহ অথবা তাদের কাছে যাওয়া হয় ইভেন এরকম যেগুলো ডকুমেন্ট মানে আমার ঘটনা হচ্ছে সে কোন একটা ইংলিশ সিরিজ দেখছিল তারপরে সে তিন দিন নামাজ কালাম করতে পারে না একদম মিষ্টি নামাজ পড়তেই পারে তো এটা হচ্ছে বিষয় যে এগুলো ঝাড়ফুঁক করলে মানে এই এদের কাছে গেলে নামাজ কালামের প্রতি দিনের প্রতি ওটা চলে আসে आर्थिक प्रभाव तो आक सबाई प्रभाव तो अच्छा आजकलोड करी आप इनशालाब्दुल मोहम्मद भाई के पा आशा कर इनशाला अच्छा तरह केब्दुल मोहम्मद भाईर जो फेसबुक ग्रुप हमारे सबा से जे तबु भाई कीबसाइट खुल फेसबुक ग्रुपबुक ग्रुप अच्छा फेसबुक ग्रुप ढोकार आगे मन है कि शर्त था प्लस किसुभियार कंट्रोल करते जरा ये सुनवालरेडी ग्रुपे आई त সমস্যার জন্য তারা ওই গ্রুপে যেতে পারেন সমস্যার পোস্ট করলে ওখান থেকে যারা তারা ইনশাআল্লাহ করেন করেন্সার দেন কি করতে হবে বাংলায় রুকিয়া সাপোর্ট গ্রুপ আর ইংলিশে রুকিয়া সাপোর্ট দুইটাই লেখা আছে আমরা আজকে পর্বের সাথে ওই যে আপনার গ্রুপ এরিয়াটা দিয়ে দিবো লিঙ্কটা দিয়ে দিবো তাহলে ইনশাআল্লাহ হয়ে যাবে এটা থাকলো আর নেক্সট এপিসোডে নেক্সট অর্থাৎ আব্দুল মোহাম্মদ আসে নেক্সট আমরা আরো কিছু বিষয় নিয়ে কথা বলবো ইনশা সেগুলো হচ্ছে লাইক এক্সিস্টিং যেই ওঝাগুলা আছে লাইক যেগুলো অসৎ ডিজাইনেস্ট এদেরকে আমরা কিভাবে চিনবো এটা খুব জরুরি কারণ মানুষ কিন্তু খুব ফাঁদে পড়ে এবং তারাও কিন্তু দিন দিন খুব চালাক হয়ে যাচ্ছে তারাও কিন্তু আজকাল আর বলে না যে আমরা কুফরি কালাম দিয়ে করতেছি আমরা কোরআন দিয়ে করতেছি তারাও কিন্তু এরকম বলে এ ধরনের অনেক আছে তাই না তো এই বিষয়টা রিকগনাইশন করা খুব জরুরি যে আসলে ফেক ফেক রাখি रईट इट इंशाला प्लस रुकियर विषय किसान आलोचना दरकार टपिक आसगू बाकी गो आज केतटुक इनशाला मोहम्मद भाई अनेक धन्यवाद इनशा जो आज आपके पाई आजकल श्रोता भाई बो ज तक आगे एक ही रिक्वेस्ट लाइक कमेंट शेयर करेसबुक पेज हे डब्लू डब्ल्यू डट फेसबुक डट कम स्लैश दि मुस्सलिम ग्लस ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউ এখন আই থিঙ্ক লাইভ ইনশাআল্লাহ দেখা হবে আর সরি শোনা হবে নেক্সট এপিসোডে আবার সালামু আলাইকুম কাছে